পরিবেশিত্র আজকের পর্বে আমরা আমাদের আলোচনা শুরু করছি মোদিরার ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় প্রজেক্ট নিয়ে আমরা জানি সামাজিক আইনগত এবং সামরিক কাঠামো দাঁড় করানোর ব্যাপারে মনোযোগ দেন গতপর্বে আমরা আলোচনা করেছিলাম মোদিনার ইসলামী রাষ্ট্রের প্রথম প্রজেক্ট নিয়ে মসজিদ নির্মাণ সম্পর্কে। দ্বিতীয় প্রজেক্টই হল মোহাজির আর আনসারদের মধ্যে মুআা বা ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠা করা আগের পর্বগুলোতে আমরা একটা বিষয় বার বার উল্লেখ করেছি এবং আবার উল্লেখ করছি তা হল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 দল পৈন কু বিপু ফসব ফ উস তু বিগি ইনক তুম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 হকিম আর প্রীতি করেছেন তাদের অন্তরে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 وَالَّذِينَ تَبَوَّأُوا الدَّارَ وَالْإِيمَانَ من قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِنْ أُوتُوا وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِنْ যারা মুহাজের আগমনের পূর্বে মদিনায় বসবাস করছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল তারা মুহাজিরদের ভালোবাসে মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তার জন্য এরা এদের অন্তরে কোন ঈর্ষা অনুভব করে না নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয় যারা কার্পন্ন হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম সূরা সুরাহাসর আয়াত নয় এই আয়াতে আল্লাহ আনসারদের বেশ কয়েকটি মর্যাদা বা গুণের কথা উল্লেখ করেছেন সেগুলো কি ছিল এক তারা মদিনাকে নিজেদের আবাস বা পাড়ি হিসেবে পেয়েছেন বেছে নিয়েছেন মুহাজিদদের আগে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 কিন্তু ইসলাম গ্রহণের পর মদিনায় একটি শান্তিময় শহরে পরিণত হয়েছে মুহাজিররা ইমান এনেছেন আনসারদের আগে কিন্তু একটি জায়গায় আনসাররা এগিয়েছিলেন আর তা হল মোদিনাকে তারা নিজেদের বাড়ি হিসেবে পেয়েছেন মুহাজিরদের আগে আর এই ব্যাপারটি উল্লেখ করে পরের আয়াতেই আল্লাহ আল্লাতালা মুহাজিরদের প্রশংসায় বলেছেন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 এই সম্পদ নিঃস মোহাজির গণের জন্য ও যাদেরকে নিজেদের ঘরবাড়ি ও ধন থেকে বের করে দেয়া হয়েছিল অথচ এরা আল্লাহ অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসুলকে সাহায্য করেন এরাই তো সত্যবাদী সুরা আল হাসর আয়াত আট এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আনসারদের অন্তরে দায়িত্বশীলতার বোধকে জাগ্রত করেছেন তাদেরকে বলছেন তোমাদের ঘর আছে আর তোমাদের ভাইরা আল্লাহর সন্তুষ্টির আশায়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 ابو عبادة ابن الجرّة", رضي الله عنه شتك، سعد بن معاض رضي الله عنه شتك، عبد الرحمن ابن عوف رضي الله عنه شتك، سعاد بن العربى رضي الله عنه شتك، الزبير بن العوام رضي الله عنه شتك، سلام ابن سلام ابن واقش <تصفيق> رضي الله عنه، تلحا ابن عبادة الله رضي الله عنه شتك، كعب بن ملق رضي الله عنه، سعيد بن زايد رضي الله عنه شتك، عبادة رضي الله عنه شتك، مصاعب بن عمير رضي الله عنه شتك، أبو ايوب خالد بن زايد رضي الله عنه আবু হতিনব সলমান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 আব্দুর রহমান এ বিন আউফরাদু সম্পর্কে আমরা আগের একটি পর্বে বলেছিলাম যে তার একটা বিশেষ গুণ হল তার খুব ভালো ব্যবসা বুঝতেন মদিনায় এসেও প্রথমে তিনি ব্যবসা করার সুযোগ খুঁজতে লাগলেন সাহায্য রাবিয়া তাকে বনু কায়নকার বাজারের সন্ধান দিলেন পরদিন দেখা গেল আব্দুর রহমান এ বিন আউ ফরাদ বাজারে গিয়ে কিছু শুকনো ঘি ও মাখন কিনে এনেছেন এরপর থেকে নিয়মিত তাকে সেই বাজারে যাওয়া আসা করতে দেখা যেত অর্থাৎ আব্দুর রহমান আফ অল্প দিনেই তার ব্যবসা দাঁড়া করিয়ে ফেললেন তিনি যে ভালো ব্যবসা শুরু করেছেন তার প্রমাণ পাওয়া গেল পর কয়েকদিন পরের ঘটনা রসুল্লাহ আলিহাম আব্দুর রহমানের শরীরে কিছু হলুদের চিহ্ন দেখতে পেলেন তখনকার দিনে বিয়েতে মেয়েরা হলুদ রঙের এক ধরনের পাউডার বা মেক আপ জাতীয় কিছু ব্যবহার করতেন সদ্যবিবাহিত আব্দুর রহমানের গায়ের সেরকম কিছু ছাপ দেখা ছিল। বর্তমান সময়ের সাথে তুলনা করলে বিষয়টা লিপস্টিকের দাগের মতো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 খেজুরের এক আটি পরিমাণ স্বর্ণ মোহর হিসেবে বেশ ভালোই আব্দুরহেন আউফ কিছুদিন আগেই মোদিনায় এসেছেন অথচ এর মধ্যে তিনি বেশ ভালো মোহর দিয়ে বিয়ে করে ফেলেছেন এতেই বোঝা যায় যে আল্লাহ তার ব্যবসায় নীজ্লাহ আলিহ আসসালাম এরপর তাকে বললেন যাও একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করে নাও এই ঘটনা থেকে একটা ছোট শিক্ষা আছে নবীজি সাল্লু আলিহাস্লামের সময়ে বিয়ের বিষয়টা এতই সহজ আর স্বাভাবিক ছিল যে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 সব শুনে নবীজি বললেন সালমান যা বলেছে ঠিকই বলেছে সালমান আল ফারিস ইরাদ মক্কা থেকে হিজরত করেননি তিনি পারস্য থেকে রসুল্লাহ আলীহাসালের খোঁজে মদিনাতে এসেছেন তারপর আলীহাসাল্লাম তার সাথে আবুদাউদ্দার ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছেন তৃতীয় ঘটনাটি কোন ব্যক্তি বিশেষ ঘটনা নয় এটি সবাইকে নিয়ে আনসারগন মুহাজিরদেরকে নানা দিক থেকে সাহায্য করতেন এবং নিজেদের সম্পদ থেকে যতটুকু সম্ভব তাদেরকে দেয়ার চেষ্টা করতেন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 তাদেরই অনুকরণে জাতি পরিচয় অর্থাৎ এথনিসিটির ভিত্তিতে তাদের রাষ্ট্র থাকে যেমন আরব মিশরি ইরাক সিরিয়া সুদান সোমালিয়া প্রত্যেকের জন্য আলাদা রাষ্ট্র রাষ্ট্রের ভিত্তিতে মুসলিমদের জন্য একটি ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রের ধারণাটি জনপ্রিয়তা হারায় আর এর ফলাফল আমরা দেখতেই পাচ্ছি আজ মুসলিমরা পঞ্চাশটিরও বেশি রাষ্ট্রে বিভক্ত কোন মুসলিম রাষ্ট্র কাফির দেশ বা জোট কর্তৃক সামরিকভাবে আক্রান্ত হলে বাকিরা এর বিরুদ্ধে অবস্থান নেয় না বরং অনেকেই গাফিরদের সাথে এক হয়ে যায় কোন মুসলিম রাষ্ট্রের উপর জাতিসংঘ স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে অন্য দেশগুলো সরকার আর সাহায্য তো দূরে থাক তারা উল্টো খুশি হয় কারণ মুসলিম হয়ে মুসলিমদের সাহায্য করার বোধটি জাতীয়তাবাদের সংকীর্ণ বোধ দ্বারা আজ প্রতিস্থাপিত হয়েছে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 ভ্রাতৃত্ব বলতে ঐক্য বলতে তারা কি বুঝতেন এবার জানা যাক কোরআনে আল্লাহ ইমান ভ্রাতৃত্ব আনুগত্য বিশ্বস্ততা সম্পর্কে কি বলেছেন মাকি জীবনের শুরু থেকে আল্লাহ রসুল আলী হাসালাম তার সাহাবিদের একটি শিক্ষা বারবার দিয়েছেন তা হল ইমানের বন্ধন রক্তের বন্ধনের চাইতেও দামি যেমন আল্লাহ তালা নূ আলাইস্লামের ছেলের ব্যাপারে বলেছেন সে নুহের পরিবারের সদস্য ছিল না কারণ সে ছিল একজন কাফের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 পূর্বে সলা শব্দটির অর্থ ছিল প্রার্থনা কিন্তু ইসলাম আসার পর এর অর্থ বদলে গেছে এর দ্বারা একটি বিশেষ বোঝায়। তেমনি পরিবার বলতে সাধারণ অর্থে বোঝায় রক্তের সম্পর্কের আত্মীয়দের স্বজনদের নুহ আলাহ ইসলামের সন্তান যেহেতু তার ঔরশ্চাদ সন্তান তাই তিনি মনে করেছিলেন যে তার নিজ সন্তানও বুঝি তার পরিবারের অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ পরিবার শব্দটির একটি নতুন সংজ্ঞা নুয় আলাহ ইসলামকে শিক্ষা দিলেন আর সে সংজ্ঞা মতে রক্তের সম্পর্ক পরিবারের সদস্য হবার জন্য যথেষ্ট নয় বরং পরিবারের সদস্য হতে চাইলে ইমান থাকা চাই আল্লাহ আরও বলছেন ভ্রাতৃত্ব বিশ্বস্ততা এই বিষয়গুলো কেবল মুমিনদের মধ্যে সীমাবদ্ধ অন্য কারোর সাথে নয় নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে ইসর আল হুজুরাত আয়াত দশ ইমানের এই নতুন বন্ধন করার সাথে আল্লাহ আল্লাহাল মুসলিমদের জন্য আদেশ করছেন তারা যেন কাফিরদের সাথে বন্ধন ভেঙে ফেলে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 يَا أَيُّذَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُمْ مِنَ الْحَقِّ وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهاداً তুম খু জিহ ফি অবতরু গতি তুসে রু নিল বিল মতি ও আলম আই তুম আল্ল ত وَمَنْ يَفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ إِنْ يَثْقَفُوكُمْ يَكُونُوا لَكُمْ أَعْدَاءً وَيَبْسُطُوا إِلَيْكُمْ أَيْدِيَهُمْ وَيَبْسُطُون إِلَيْكُمْ أَيْدِيَهُمْ وَأَلْسِنَتَهُم بِالسُّوءِ وَوَدُّوا لَوْ تَكْفُرُونَ لَن تَنفَعَكُم أَرْحَامُكُمْ وَلَا أَوْلَادُكُمْ يَوْمَ الْقِيَامَةِ يَفْصِلُ بَيْنَكُمْ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 মোদিনে আরবদের সাথে ইহুদিদের অর্থনৈতিক রাজনৈতিক ও প্রতিবেশী সিলভ সম্পর্ক বিদ্যমান ছিল তাদের সাথে মুসলিমদের সম্পর্ক কীরুপ হবে সে সম্পর্কে আল্লাহ আয়াত অবতীর্ণ করেন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 তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করেন না সুরামাইদা আয়াত একান্ন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবিন কাসির রহমাহুল্লাহ তার তফসির বলেন এখানে আল্লাহালা ইসলামের শত্রু ইহুদি ও খ্রীষ্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে মোমিনদেরকে নিষেধ করছেন তিনি বলেছেন তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না কেন না তোমাদের ধর্মের প্রতি তাদের হিংসা ও শত্রুতা রয়েছে হ্যাঁ তারা একে অপরের বন্ধু বটে তোমাদের মধ্যে যারা দাদের সাথে বন্ধুত্ব করবে তারা দাদেরই অন্তর্ভুক্ত হবে ইয়া আইহা আল্লাযীনা আমানু ইন কৈ ফত পুর তুম তু লি পুম তুমি ফি পুমু অসুবি ফদিয় ই তুস্তি হে ইমান দার ক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 আমরা অনেকে প্রশ্ন করি মুসলিমদের সাথে কাফিরদের সম্পর্ক কেমন হবে সুরা হলো সব বিষয়ে চূড়ান্ত বিধান সংক্রান্ত আয়াতের সুরা আল্লাহ বলেন হে নবী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 একটি সমাজবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনড মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডাব্লু ডব্লিউ ইউটিউব ডট কম raindropsmedia.org2015